وَأَ حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبين م ب وَأَو حَن إِ عبَضهم وَإثمعين وَإسحاقَ وَعقُوبَ وَ الأسدطِ وَوعسَ وَأَوبَ وَيونوس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 আল্লাপের সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া সামান্য শিক্ষা পদচিহ্ন আজকে তম পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ মারিয়ামকে নিয়ে মারিয়াম ইমরান আমরা আলোচনা করছিলাম ইমরান পরিবারকে নিয়ে ইমরান পরিবারের একজন সদস্য হচ্ছেন মারিয়াম ইমরানের কন্যা তো আল্লাহ ইমরান মারিয়ামকে নিয়ে কি বলেছেন কোরআনে সুরা আলী ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন মারিয়াম নিশ্চয় পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপরে মারিয়াম তুমি তোমার রবের প্রতি অনুগত হও এবং শ্রিস্তাহ করো এবং রুকু করো রুকুকারীদের সাথে তো অর্থাৎ মারিয়াম হচ্ছেন আল্লাহতালার বাছাই করে নেওয়া মনোনীত একজন বান্দি তখন আল্লাহ পুরুষদেরকে রিসালাতের দায়িত্বের জন্য বাছাই করে নেন মহিলাদের মধ্যে থেকে আল্লাহ যাকে বাছাই করেছেন তিনি হচ্ছেন মারিয়াম তবে মারিয়াম নবীন যদিও তিনি আল্লাহর বাছাই করে নেওয়া পছন্দ করে নেওয়া একজন বান্দি কিন্তু তিনি নবীন তো যাই হোক মারিয়াম সম্পর্কে আমরা আলোচনা শুরু করলাম মারিয়াম সম্পর্কে আল্লাহ রসুল সাল আলিয়া কি বলেছেন একটা চমৎকার হাদিস আছে সেটি বর্ণিত হয়েছে আহমেদ এবং তিরমেজিতে যেখানে আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলছেন আমাদেরকে চার নারীর সাথে পরিচয় করে দিচ্ছেন সেরা চার নারী তিনি বলছেন সেরা চার জান্নাতি নারী হল মারিয়াম বিনতে ইমরান আসিয়া বিনতে মুজাহিম খাদিজা বিনতে হাইলিথ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। তো এই চার নারী এই চার নারী হচ্ছেন সেরা চার নারী জান্নাতের সেরা চার নারী এই চারজনের মধ্যে মারিয়ামের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো মতভেদ নেই কারণ কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মারিয়ামকে আল্লাহ তাল্লা বিশ্বের সকল নারীদের উপরে বাছাই করে নিয়েছেন তবে বাকি তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ বা কে এগিয়ে আছেন এটা আমরা জানি না তো যাই হোক এই চারজনের মধ্যে একটা মিল লক্ষণীয় এই মিলটি কি এই মিলটি হচ্ছে এই চারজনের প্রত্যেক প্রত্যেকেই কোনো না ভাবে একজন নবীর সাথে সম্পর্কিত যেমন আমরা আজকে আলোচনা করছি মারিয়ামের কথা আমরা জানি মারিয়াম ছিলেন আইসার মা ইসা একজন নবী আইসাকে তিনি জন্ম দিয়েছেন বড় করেছেন আসিয়া বিনতে মুজাহিম তিনি ছিলেন মুসার আহ মুসাকে তিনি আলুন পালন করেছেন যদিও তিনি মুসার মা ছিলেন না কিন্তু মায়ের ভূমিকায় তিনি পালন করেছেন তার ঘরেই মুসার আলোতে পালিত হয়েছিল এরপর আসছে সবাই জানি তিনি ছিলেন আল্লাহ রাসুল সালের স্ত্রী রাসুল্লাহ যে একটা কঠিন একটা দা আওয়ার সেই সময়টাতে খাদিজা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন সেটা কি সেটি হচ্ছে রাসুল্লাহকে তিনি মানসিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন সেই খুব স্বস্তির প্রয়োজন হচ্ছিল কারণ আমরা চিন্তা করি যে ব্যস্ত তাকে প্রত্যাখ্যান করছে লোকে তাকে আজবাজে কথা বলছে এই অবস্থায় তিনি যখন ঘরে ফিরে তখন তিনি স্বস্তি পেতেন তার স্ত্রী খাদিজার কাছে এই বিষয়টি আমরা ইনশাল্লাহ আরো বিশদ আলোচনা করব পরে আর চার নম্বর আমরা নাম পেয়েছি তিনি আছেন ফাতিমা বিনতে মোহাম্মদ ফাতিমা বিনতে মোহাম্মদ একজন কন্যা অত্যন্ত আদর একজন কন্যা তিনি রাসুল যে দাওয়াতের যে সময়টা সেই সময়টাতে ফাতিমা প্রায় শুরু থেকেই বলা যেতে পারেছিলেন তো এই চারজন নারীর পর আমরা আবার সেই মারিয়ামের আলোচনায় ফিরে যাই তো মারিয়াম মারিয়াম আসলে বৈশিষ্ট বিশেষত্ব কোথায় মারিয়ামের বিশেষত্ব বা মারিয়ামের ঘটনাটা আসলে মূলত আসে আইসার সাথে সম্পর্কিত হবে যে তিনি জন্ম দিয়েছিলেন কোন ধরনের বাবাকে ছাড়া কোন ধরনের পিতা ছিল না আইসার জন্ম প্রক্রিয়ায় তো আইসা আলি হাসালামের এই জন্ম এই ঘটনাটা আল্লাহ তালা দুটো সুরায় বর্ণনা করেছেন একটা সুরা মারিয়াম এবং একটা সুরা আলী ইমরান তো সুরা মারিয়ামের বর্ণনাটা খুবই সুন্দর আহ খুবই ছন্দময় কিছু আয়াতের মাধ্যমে আল্লাহ তহ এই ঘটনাটা বর্ণনা করেছেন আমরা সেই ঘটনাটা শুনবো قالت اني اعوذ بالرحمن منك ان كنت تتقيا قال انما امر رسول ربك لا ابلنك الا من ذكيا قالت ان لا يكون لي غلام ولم ينسني من شر ولم ابغيا أَلَمْ كَذَٰلِكَ إِنتِقَالُ رَبِّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ وَاثِلًا لِّلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا سوره مريم 16 থেকে 21 নম্বর আয়াতে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে আশ্রয় নিয়েছিল এরপর লোকদেরকে লোকদের কাছ থেকে। আড়াল করে নেওয়ার জন্য সে পর্দা আমি তার কাছে পাঠালাম রুহকে সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো মারিয়াম বলল। মারিয়াম রুহকে দেখে বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় কাছে চাই। বলল। আমি তো তোমার মালিকের পাঠানো একজন আমি তো এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। মারিয়াম বলল কিভাবে আমার সন্তান হবে আজ পর্যন্ত কোনো পুরুষ তোমাকে স্পর্শ করেনি না আমি কখনো ব্যভিচারেনি ছিলাম তো রুখ বলল হ্যাঁ এভাবেই হয় তোমার রব বলেছেন তা আমার জন্য খুবই সহজ আমি তাকে মানুষের জন্য কুদ্রতের একটি নিদর্শন এবং আমার কাছ থেকে অনুগ্রহ বানাতে চাই এই ব্যাপারটা আগেই ফয়সালা করে দেওয়া হয়েছে তো আমরা এই আয়তে এই কিছু আয়তে আমরা দেখছি যে কিভাবে এই এসোচারা অর্থাৎ জিবিল এলেন কিভাবে জিবিল আসলেন বাড়ি সাথে কথা বললেন তো মালিয়াম এর কাছে যখন ফেরেস তারা আসতেন এটা কোনো ওয়াহি ছিল না একটা ঐস্বেরণা বা একটা সংবাদাম এর কাছে কোথায় এটা নিয়ে বেশ কিছু মতামত আছে তো অনেকে বলে থাকে এটা বাইতুল্লাহম বা বা ধরনের যাই হোক তো তিনি থাকতেন মূলত বাইতুল মোকদ্দেশে সেখান থেকে পূর্ব দিকে এক জায়গায় গেলেন সেখানে আসলেন আমরা কোরআনে বলছে আসলে রুহের কথা তো এই রুহ হচ্ছেন এখানে জিব্রিল কোরআনে রুহ শব্দটা একাধিক অর্থে এসেছে যেমন কখনো কখনো রুহ বলতে বোঝানো হয়েছে আত্মা কখনো কখনো রুহ বলতে বোঝানো হয়েছে রুহুল কুদুস বা জিব্রিল আলহি ইসালাম যেটা এই আয়াতে আমরা দেখছি আর কখনো কখনো রুহ বলতে বোঝানো হয়েছে সাইদিনা আদম এবং বা সাঈদিনা আইসা আলহ ইসালামকে তো আল্লাহ আল্লাহতালা এবং কে ছাড়া যখন হাওয়া কে আলার সৃষ্টি করেছেন তিনি তাকে সৃষ্টি করেছেন মা কে ছাড়া আইসাকে আলাদা সৃষ্টি করেছেন আবার বাবাকে ছাড়া তো এই তিনজন হচ্ছেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম তো এই আমরা যে আয়গুলোর কথা বলছি সেখানে রুখ বলতে বোঝানো হচ্ছে জিব্রিল তো জিব্রিল আসলেন কার কাছে মারিয়ামার কাছে আসলেন মারিয়াম স্বাভাবিক ভাবে খুব ভয় পেলেন যখন তিনি একা হঠাৎ একটা পুরুষ আসলো তিনি স্বাভাবিক ভাবেই খুবই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে যে ভাবছিলেন যে কি হয়ে গেল এটা কে স্বাভাবিক ভয় পেয়ে গেলেন তো তাই তিনি সাথে সাথে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো আমি ছিলেন আমাদের সামনে আসলে আমরা সবসময় আল্লাহর কথা স্মরণ করি না কিন্তু মারিয়াম যখন একটা বিপদের গন্ধ পেলেন সাথে সাথে তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো তার আল্লাহর কথা স্মরণে আসলো তিনি নিজেও ভয় তিনি নিজেও আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং জিব্বিল কে বললেন তুমি আল্লাহকে ভয় করো তো তিনি জানতেন না জিব্বিল হচ্ছে একজন তখন জিব্বিল নিজের পরিচয় দিলেন যে আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন দূত অর্থাৎ মারিয়াম তুমি ভয় করো না আল্লাহ আমাকে পাঠিয়েছেন এরপরে জিব্বিল বললেন যে আমি তোমাকে একটা পবিত্র সন্তান দিতে এসেছি তিনি একটা সুখবর দিলেন মারিয়ামকে মারিয়াম আরো অবাক হয়ে গেলেন বা ভয় হয়তো পেয়ে গেলেন তিনি বললেন কিভাবে আমার সন্তান হবে তিনি বিশ্বাসী করতে পারছিলেন না কারণ খুব স্বাভাবিক তিনি ছিলেন একজন অবিবাহিত নারী তিনি কখনো তার চরিত্রে বিন্দু মাত্র কোন কালিমা স্পর্শ কখনো করেনি কোন পুরুষের তিনি বলছেন আমি তো আমি তো বিয়ে করিনি আমাকে তো কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি কখনো ব্যবচারে ছিলাম না তো তিনি অবাক করেন এবং জিব্রিল তখন তাকে আবার রিয়াশের করলেন বা তাকে আরো তাকে স্বস্তি দেওয়ার জন্য বললেন যে এইভাবেই হয় তোমার রব বলেছেন তাই এটা কোন ব্যাপার না আল্লাহ যদি চান এটা হবে এটা কোন ব্যাপার না আল্লাহ চান আল্লাহ বলছেন যে আল্লাহ চান মানুষের জন্য একটা নিদর্শন ইসার এই স্বাভাবিক জন্মের প্রক্রিয়ার বাইরে যে আইসার জন্ম নেওয়া এই ঘটনা হবে মানুষের জন্য একটা নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে আইসা হবে একজন রহমত আর শেষ কথাটি হচ্ছে যেটি জিব্বিল বলেছেন তাহলে এটি হচ্ছে একটি বিষয় অর্থাৎ এটা এটা এটা হবার ছিল হবে হবে আল্লাহ এই ঘটনাকে রেখেছেন যাই হোক মারিয়াম গর্ভধারণ করলেন মারিমের গর্ভে পুত্র সন্তান কেন তো এই পুরো সময়টা এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে কোথাও কোথাও বলা হয়েছে যে মারিয়াম যে গর্ভধারণ করলেন এটা মানুষজন জানতে পারেনি বা তিনি বুঝতে তিনি কোনো না কোনো ভাবে তিনি হয়তো বিষয়টাকে আড়াল করতে পেরেছিলেন আবার এমন বর্ণনাও আছে যেখানে বলা হয়েছে যে মারিয়াম এই বিষয়টি লুকাতে পারেননি বরং মানুষজন জেনে যায় কারণ স্বাভাবিক যখন একজন নারী গর্ভবতী হন আমরা দেখেছি আমাদের চারপাশে দেখব আমাদের বোন বা আমাদের মেয়ে যে খুবই একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যান অনেক অনেক রকমের অনেক রকমের লক্ষণ প্রকাশ পেয়ে যায় ক্ষুধা কষ্ট শারীরিক অসুস্থতা এবং অনেকগুলো বিষয় তো কিছু বর্ণ অনুসারে তিনি তার এই লক্ষণ গুলো গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পেয়ে যাওয়ার কারণে তিনি খুব কষ্ট করে সেই নয়টি দশটি মাস দূরে একটা জায়গায় থেকে যান যেন মানুষজন তার ব্যাপারে আজে কথা বলতে না পারে তো যাই হোক তো তিনি গর্ভধারণ করলেন এবং গর্ভধারণ করার পরে হবে অনেকগুলো সময় পার হয়ে গেল এরপর গর্ভারণের সময় চলে আসলো তো গর্ভারণের সময় জানি একটা সেই পোষব বেদনা শুরু হলো কোরআনে আমরা কোরআনের বর্ণনায় আবার ফিরে যাই সুরা মারিয়ামে ফিরে যাচ্ছি তেইশ নম্বর আয়াতে বাইশ আয়াতে আল্লাহ বলছেন وانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جزع النخلة قالت يا ليتني ميت قبل هذا وكنت نسيا منسيا فنادانا من تحتها قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقربي عينا فإما ترين من البشر أحدا فقولي فقولي إني نذرت لرحمن صوما فلن نكلم اليوم إنسيا فأتت به قومها تحملهم قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أكتارون ما كان أبوك مراسا وإنسا وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كون بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبار شقيا والسلام علي يوم أولدت ويوم أموت এরপর তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল তারপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে গেল সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতাম আমি যদি আহ মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম মানুষ যদি আমাকে ভুলে যেত তখন নিচ থেকে কেউ একজন মারিয়ামকে আহ্বান করে বলল হে মারিয়াম তুমি কোনো দুঃখ করো না তোমার রব তোমার পিপাশা নিবারণের জন্য একটা পানির ঝর্না বানিয়ে দিয়েছেন তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও দেখবে তা থেকে তোমার উপরে পাকা এবং তাজা খেজুর পড়ছে এরপর তুমি এই খেজুর খাও ঝর্নার পানীয় পান করো আর সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যদি তুমি দেখো কাউকে দেখো তাহলে বলবে আমি আল্লাহ নামে রোজার মানত করেছি কারণে আমি আজ সাথে কোনো কথা বলবো না এরপর মারিয়াম তাকে নিজের কোলে বহন করে নিজের জাতির কাছে অর্থাৎ বনি ইসরায়েলের কাছে ফিরে গেল এবং লোকেরা তখন মারিয়ামকে লোকেরা তার কোলে মারিয়ামের কোলে সন্তানকে দেখে বলল মারিয়াম ছিল তো মারিয়াম তখন তার কোলে শিশুটির দিকে ইশারা করলেন এবং বসাতে চাইলেন যদি তোমাদের কিছু জিজ্ঞেস করারই থাকে তাহলে এই শিশুকে জিজ্ঞেস করো তখন তারা বললো আমরা কিভাবে সাথে কথা দিয়েছেন এবং আমাকে তার নবী বানিয়েছেন যেখানেই আমি থাকি না কেন আল্লাহ আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নাম ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি আমি যেন আমার মায়ের প্রতি প্রতিগত থাকি আল্লাহ আমাকে না আমার উপর আল্লাহ প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি এই প্রশান্তি থাকবে সেদিন যেদিন আমি মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন আমি জীবিত অবস্থায় আবার পুনরুত্থিত হব এটাই হচ্ছে মারিয়াম পুত্র আইসা এবং তার আসল ঘটনা জানিয়ে তারা অযথাই সন্দেহ করে তো চমৎকার কিছু আয়াত চমৎকার কিছু কথার মাধ্যমে আল্লাহ আইসার জন্ম জন্মের এই ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন তো বল ইসরা যখন দেখল মারিয়ামকে যে মারিয়াম মারিয়ামের কোন একটা শিশু তখন স্বাভাবিকভাবেই খুব নেতিবাচক ভাবে একটা দেখাতে শুরু করলো আমরা একটু করি মারিয়ামের সামাজিক কন্যা এমন একজন কন্যা যাকে আল্লাহ যাকে তার মা যাকে তার মা মসজিদে জন্য উৎসর্গ করে দেওয়ার মানত করেছিলেন তার জন্মেরও আগে সেটা জানতে পেরে যখন তিনি যখন সবাই জানলো যে মারিয়াম মসজিদে থাকবেন মসজিদের খিদমত করবেন তখন সবার মধ্যে একটা কালাকারি পরে গেল কে মারিয়ামকে দেখাশনা করবে এত বেশি লোক বিষয়টা নিয়ে কালাকারি করতে লাগলো প্রতিযোগিতা করতে লাগলো যে তখন লটারি করতে হয়েছিল যে কে মারিয়ামকে দেখে রাখবে লটারিতে যেতেছিলেন আরেকজন মুত্তাকি ব্যক্তি জাকারিয়া রিয়া যিনি হচ্ছেন আহ মারিয়ামের কোনো না কোনো আত্মীয় তো এইরকম একটা মর্যাদাশীল পরিবার একটা ধার্মিক পরিবারের মেয়ে হয়ে মারিয়ামের কোলে শিশু এটা কিভাবে মারিয়ামের তখন দিকে তখন সন্দেহের তীর অভিযোগের তীর ধিকার এবং সবাই ছিছি করতে লাগলো মারিয়াম তুমি এটা কি করলে এদিকে মারিয়াম যখন গর্ভধারণ করছেন তার মনের কি অবস্থা আমরা সে আজটা আবার তিনি বলছেন দুশ্চিন্তিত ছিলেন এতটাই চিন্তাগৃষ্ট ছিলেন যে তার কাছে মনে হচ্ছিল আমি যদি আমার যদি জন্মই না হতো মানুষ আমাকে ভুলে যেত তাহলে কতই না ভালো হতো কারণ এই বাচ্চাকে নিয়ে এই বাচ্চা যার কোনো বাবা নেই যখন এখন বাবা নেই যিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছেন তিনি জানেন মারিয়াম জানেন তিনি সত্যবাদী মারিয়াম জানেন তিনি সচ্চরিত্র অধিকারী কিন্তু মানুষ তাকে বিশ্বাস করবে না তো এই ভয় তাকে এতরে গ্রাস করলো যে তার মনে হলো আমি যদি মারাই যেতাম তো এই কঠিন পরিস্থিতিতে এই মারিয়ামকে মারিয়ামকে এই কঠিন পরিস্থিতিতে তবু মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হলো কারণ তিনি আল্লাহকে ভয় করতেন মারিয়াম আল্লাহকে ভয় করতেন তিনি জানতেন আল্লাহ তাকে এই সন্তান দিয়েছেন তিনি কোনো তুমি তো তুমি তো সেই মারিয়াম তোমার বাবা তো ভালো মানুষ তুমি সেই মারিয়াম তোমার মায়ের ব্যাপারে তো খারাপ কথা শুনিনি তুমি তো হারুনের বোন হারুনের বোন বলতে আসলে তারা কি বুঝিয়েছে হারুন এখানে দুটো ব্যাখ্যা যে হারুন নামে মারিয়ামের একজন ভাই ছিল অথবা সেই এলাকায় হারুন নামে কোন একজন আবেদ ব্যক্তি ছিল যার সাথে মারিয়ামের হয়তো আত্মীয়তা সম্পর্ক ছিল যিনি অনেক মুতী একজন লোক ছিলেন তো তখন তারা বুঝাতে চাইল যে তুমি হারুনের বোন হয়ে এই কাজ কিভাবে করলে আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মারিয়াম ছিলেন মুসা আলহিসামের ভাই হারুনের বংশধর তো তারা বোঝাতে চাইল যে হারুনের বংশধর হয়ে তুমি মারিয়াম তুমি এই কাজ কিভাবে করলে তো সব দিক দিয়ে তার দিকে এখন আক্রমণ হচ্ছে। কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে রক্ষা করেন আল্লাহ তার বান্দাদের মর্যাদার ব্যাপারে কখনোই তিনি ভুলে যান না তার সচ্চরিত্র তার মুখী বান্দাদেরকে কখনই ভুলে যান না তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো কথা বলে উঠলেন মারিয়ামের করে শিশু আইসা তিনি প্রথম যে কথাটি বললেন সেটি হচ্ছে আমি বান্দা। এই কথাটি তিনি আবদুল এবং তারপরে তিনি বললেন আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে একজন নবী হিসেবে পাঠিয়েছেন তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমি যেখানেই থাকি না কেন আমি তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন আমি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি তিনি আমাকে তার তিনি আমাকে না ফরমান বাড়াননি আল্লাহ আমাকে অকৃতজ্ঞ বান্ধা হিসেবে সৃষ্টি করেননি এবং ঈশার বিষয়ে ঈশ্বা নিজেই বলছেন যে আমার উপর প্রশান্তি যেদিন আমি গ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমাকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করা হবে আমরা আগের পরে বলেছিলাম যে মানুষের জীবনে তিনটা ক্রিটিক্যাল খুবই কঠিন হচ্ছে যেন আইসাকে কোন রকম দুশ্চিন্তার মধ্যে থাকতে না হয় কোনো প্রকার টেনশন বা অস্থিরতা থেকে আইসা এই তিনটি কঠিন সময়ে তিনি মুক্ত থাকবেন তো যাই হোক এখন যখন আইসা কথাগুলো বলে উঠলেন তখন সবাই চুপ হয়ে গেল তখন সবাই বুঝতে পারল যে মারিয়াম কোন অসতী ব্যক্তি নয় নারী নয় বরং এটা একটা অলৌকিক ঘটনা শিশু কথা বলে ওঠা এটার কোন ব্যাখ্যাই নেই তো তারা ঈশা জন্ম নিলেন জন্ম নেওয়ার সাথে সাথে তিনি তার মায়ের চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিলেন তিনি প্রমাণ করলেন অলৌকিক ভাবে তিনি প্রমাণ করে দিলেন যে তার মা সম্পর্কে তোমরা অর্থাৎ বনে ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার মাকে নিয়ে যা বলছ তা সত্য নয় আমি আল্লাহর নবী আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছেন কোন বাবা ছাড়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন তিনি যখন এটা তিনি যখন কথা বলে উঠলেন তখন সবাই বুঝতে পারলো যে আইসা একজন আহ আল্লাহর পক্ষ থেকেই এই আইসার জন্ম হয়েছে এবং মারিয়াম সম্পর্কে তারা কথা বেশি বাড়াতে চাইল না তো এই ছিল মারিয়ামের ব্যাপারে তিনি আছে তো প্রথমত মারিয়ামের থেকে আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে তার ইমান আমরা যে একটি হাদিস প্রথমে বর্ণনা করেছিলাম যে সেরা চার নারীর হাদিস যেখানে আল্লাহ আলি সাল্লাম চারজন সেরা চার জান্নাতি নারীর কথা উল্লেখ করেছেন তো তারা কেন শ্রেষ্ঠ তাদের আসলে শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায় কারণ তো আমরা এনেছি আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি তারাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহ বিশ্বাস করি তো তারা কেন আমাদের থেকে উপরে তারা কেন আমাদের থেকে এগিয়ে আছেন তাদের আসলে শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায় সেটা নিয়ে আমরা একটু বোঝার করব তো আমরা যদি বুঝতে চাই আমরা যদি বুঝতে চাই যে এই চার নারী কেন শ্রেষ্ঠ তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তারা কোন পরিস্থিতির মধ্যে ছিলেন তারা কোন পরিস্থিতিতে কেমন আচরণ করেছিলেন এবং সেই অবস্থায় তাদের মানসিক অবস্থাটা কি ছিল তাদের সাইকোলজিক্যাল স্ট্রাগলটা আসলে কেমন ছিল যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে তাদের ইমানের শ্রেষ্ঠত্ব আমরা কদর করতে পারবো না তাদের ইমানের শ্রেষ্ঠত্ব আমরা কদর করতে পারবো না তো আমরা তাদের অবস্থা বা তাদের ব্যাপারটা আমরা একটা রিভিউ করি যেমন মারিয়াম বিন্দি ইমরান মারিয়াম বিনতে ইমরান ছিলেন একজন কোন পিতার হস্তক্ষেপ ছাড়াই যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা এখন তিনি যত ভালো মানুষই হন না কেন সমাজের সব মানুষ মানুষ ভালো নয় তারা স্বাভাবিক তার ব্যাপারে খারাপ ধারণা করবে যখনই তারা দেখবে যে মারিয়ামের কোলে একজন সন্তান এই অবস্থায় একজন নারীর অবস্থা মানসিক অবস্থা কেমন হয় আমরা দেখেছি যে গর্ভধারণের পর মারিয়ামকে দেখাশোনা করার মতো কেউ ছিল না যেমন একজন নারী যখন গর্ভবতী হন তার সাথে তার স্বামী থাকাটা খুব জরুরি একটা বিষয় কারণ সেই সময় নারীদের স্বাভাবিক অবস্থাই একটু দুর্বল থাকে মানসিক এবং শারীরিক অবস্থা দুটোই খুব খারাপ থাকে ওই সময়টাতে তাকে সাহায্য করার জন্য তাকে স্বস্তি দেওয়ার জন্য তার স্বামীকে তার পাশে থাকা খুব জরুরি ছিলেন না কোনো মারিয়ামের কোনো স্বামী কি সেটাই তিনি জানতেন না সেই পুরো কঠিন নয়টি মাস দশটি মাস তিনি একা একা তাকে সামলাতে হয়েছে এর পরে তিনি এই দশটি মাস ধরে শুধু দুশ্চিন্তাই করেছেন কিভাবে আমি এই সন্তানকে নিয়ে মানুষের সামনে দাঁড়াব কিভাবে দাঁড়াব কারণ তিনি যত ভালো মানুষই হন না কেন মানুষ কিন্তু তার কথা বিশ্বাস করবে না এটাই তিনি ভয় পাচ্ছিলেন তো স্বাভাবিক ভাবেই আমার যে কথা বললাম আহ এসেছে যে তার কাছে মনে হচ্ছিল যে ঈশ আমি যদি মারাই যেতাম তার মরে যেতে ইচ্ছে হচ্ছিল তার বাঁচতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু তিনি আল্লাহর জন্য বেঁচেছিলেন আল্লাহর জন্য তিনি তার সন্তানকে সমাজের সমস্ত যেতে হয়েছে এবং সবাই তখন তার দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিলো সন্দেহের তীর ছুঁড়ে দিল কেউ তারপরে ভালো কোন কথাই বললো না আমাদের অবস্থামা চিন্তা করি যে আজকে আমরা যখন কোন একটা ফরজ কাজ আমাদের ক্ষেত্রে কতগুলো টিটকারি শুনতে হয় এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি আমাদের থাকে না অথচ দাড়ি দাঁড়িয়ে রাখা এবং হিজাব করা একটা গ্রহণযোগ্য একটা বিষয় মুসলিম সমাজে কোন সন্দেহ ছাড়া তবুও একটা গোষ্ঠী যারা ইসলামকে পছন্দ করে না তাদের ক্রমাগত উপর্যুপুরি আক্রমণের সামনে আমরা প্রায় নত হয়ে যাই অনেকেই দাঁড়িয়ে আঁকতে গিয়ে দাঁড়িয়ে আঁকতে পারি না বা দাড়ি দাঁড়িয়ে ফেলি বেশভূষার ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেগুলো মানতে পারি না হিজাবের ক্ষেত্রে না কারণ সমাজের সমাজের সমাজের চাপ মানুষের চাপ মানুষের আকাঙ্ক্ষা মানুষ আমাদেরকে যেটা দেখতে চায় আমরা সেটাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি আল্লাহ আমাকে আমাদেরকে আমাদের কাছ থেকে যেটা চান সেটা আমরা আল্লাহকে দিতে পারি না কারণ মানুষ থেকে আল্লাহ থেকে মানুষকে বেশি ভয় করি মানুষের ভয়ে বলব মানুষ আমাদেরকে পাগল বলবো বিশেষ করে এই সময়টাতে আমরা যখন ইসলাম পালন করার চেষ্টা করছি তখন বাজে কথা শোনানোর জন্য লোক কিন্তু অনেক আছে এই অবস্থায় আমরা দেখি আমরা সামান্যতম চাপ আমরা নিতে পারি না সমাজের সম্মান করতে গিয়ে সময় হারাম কাজ করে ফেলে তো মারিয়াম থেকে আরো অনেক কঠিন পরিস্থিতি ছিলেন আমাদের মতন এত সহজ না সত্যি বলতে কারণ তার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কোনো ব্যাখ্যাই নেই স্বাভাবিক কোনো ব্যাখ্যাই নেই যে তার একটা সন্তান হয়েছে অথচ তার কোনো বিয়ে হয়নি মানুষ বলবে সে দাবি চারি সে জিনা করেছে এরপরেও মারিয়ামকে এই বাচ্চার জন্য কষ্ট করতে হয়েছে এর পরেও তিনি নয়টি মাস এই বাচ্চাকে গর্ভে ধারণ করেছেন তাকে বড় করেছেন এরপরে সবার সামনে তাকে দাঁড়াতে হয়েছে এই বাচ্চাকে নিয়ে তো এটা কতটা কঠিন একটা পরিস্থিতি এটা আমরা চিন্তাই করতে পারবো না হ্যাঁ আমরা চেষ্টা করলে আমরা বুঝতে পারবো আমরা নিজেদের সাথে মিলাই আমরা এর থেকে সামান্য চাপে আমার ভেঙে পড়ি এর থেকে সামান্য চাপে আমরা আমাদের ইবাদত ছেড়ে দি আল্লাহর অবাধ্যতা করা শুরু করি মারিয়াম যদি সত্যি মানুষকে বেশি ভয় করতেন সমাজকে বেশি ভয় করতেন সমাজের রক্তচক্ষুকে যদি তিনি উপেক্ষা করতে না পারতেন তাহলে তিনি কি করতেন তিনটা তার সন্তানকে মেরে ফেলতেন অথবা তিনি পালিয়ে যেতেন অন্য কোথাও যেন সবাই সামনে তাকে মুখোমুখি হতে না হয় কিন্তু সে সুযোগ তার ছিল না বা থাকলেও তিনি করেনি কারণ তিনি জানতেন তিনি একজন সচ্চরিত্র একজন নারী আল্লাহ তাকে সন্তান দিয়েছেন এবং এখানে ভয় কিছু নেই मानु हिसाब से जिज्ञेस करो बोली साल खूब खेपे ग्रे कथा शुने कथा तुम्हारा के जिज्ञेस करते बेपारे तूष्य अवकाशन खराब करते पश्चिमा मीडिया पश्चिमा कलचार प्रभाव विवाह बहिर्भूत सम्पर्क बस एक मात्रा धारण करस्कर् जुड़े जा কখনো কখনো এই ধরনের সম্পর্ক শারীরিক হয়। তারা সেই বাচ্চাকে মেরে ফেলতে একটু করে না। মানুষের ভয়ে তার বাচ্চাকে মেরে ফেলে সমাজের ভয়ে সমাজ দুটো কথা শোনাবে সেই ভয়ে তারা সন্তানকে মেরে ফেলে মারিয়াম মারিয়াম কোনো কোন নারী ছিলেন না কিন্তু তিনি জানতেন তিনি জানতেন যে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই ভয় করার কিছু নেই তিনি এই বাচ্চাকে নিয়ে এই সন্তানকে নিয়ে তিনি সমাজের সামনে দাঁড়িয়েছেন এবং বলেছেন এবং সাহসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তো এটা আসলে দেখিয়ে দেয় যে মারিয়ামের ইমান কতটুকু ছিল তিনি আল্লাহর উপরে কতটুকু ভরসা করতেন আমাদের সাথে পার্থক্য এখানে যে আমরা আল্লাহকে আল্লাহর উপরে ইমানে এনেছি সত্যি কিন্তু যখন কোন একটা পরীক্ষা আমাদের পরীক্ষা আমরা পড়ি তখন সেই আল্লাহর আদেশ গুলো আমরা মানতে পারি না তখন আমরা হার মানি আমরা এখানেই তার শ্রেষ্ঠত্ব আসিয়ার ক্ষেত্রে আমরা দেখি আসিয়া বিনতে মুজাহিম যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তার কি না ছিল তার সবই ছিল তিনি চাইলে একটা প্রাসাদ বা আমরা যতগুলো তাকে ততগুলো দাসী দেওয়ার ক্ষমতা রেখেছিল তিনি যত টাকা চাইতেন যত ধন দৌলত যাই তিনি চাইতেন তাই তিনি পেতেন কিন্তু তিনি সেটা চাননি বরং তিনি ফেরাউনের স্ত্রী হয়ে ফেরাউনের বিরুদ্ধাচারণ করেছিলেন আল্লাহর পরিমারে এনেছিলেন ফেরাউনকে তিনি রফ হিসেবে हाथी अढ़ेल सम मोह करा च हाल हराम कमरा तक से लोभ से हाथानीर सहजे प्रत्याखान करते दुनिया लोभे पड़े जा আমাদের আমাদের থেকে একশো গুণ হাজার গুণ লক্ষ গুণ বেশি ধনী ছিলেন স্ত্রী কিন্তু তাকে এই ধন দৌল থেকে বিচ্ছুক্ত করা যায়নি এই কারণে মুজাহিমের শ্রেষ্ঠত্ব যে তিনি তার সম্পদ এবং দুনিয়াকে তিনি ত্যাগ করেছিলেন যদিও তিনি চাইলেই তিনি পেতে পারতেন আর আসিয়া পর খাদিজার কথায় যে খাদিজা আনহা তিনি ছিলেন রাসুল্লাহ সালিস্লামের একজন স্ত্রী তার সহযোগী তার সাহায্যকারী কোন সময় আমরা মক্কাল সেই সময়টার কথা বোঝার চেষ্টা করি যে সময়টা তার রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে মানুষ বেশিরভাগ লোক বেশিরভাগ লোক তাকে প্রত্যাখ্যান করে আসছিল তাকে তারা বলেছিল পাগল তাকে তারা বলেছিল উন্মাদ কিন্তু খাদিজা তার এই স্বামীকে ছেড়ে যাননি মানুষ তাকে তার স্বামীকে পাগল বলেছে তিনি তার স্বামীকে সাহায্য করেছেন মানুষের স্বামীকে উন্মাদ বলেছে তিনি তার স্বামীর সাথে থেকেছেন তার স্বামীর ব্যাপারে কুচ্ছা রটিয়েছে তাকে কবি বলেছে তাকে আচ্ছা তাকে মুখে যা এসে এসেছে তাই তার স্বামীকে বলেছে কিন্তু খাদিজা জানতেন তার স্বামী সত্যনবী তার স্বামী তার স্বামী সত্যনবী যাই তিনি তার স্বামীর সাথে পুরো সময়টুকু মৃত্যুর শেষ পর্যন্ত তিনি স্বামীকে সাহায্য করেছেন মানসিকভাবে সাহায্য করেছেন অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন কখনো তিনটা তার স্বামীকে ছেড়ে যাননি আজকে একজন সাধারণ নারী তার স্বামীর ব্যাপারে দুটো তিনটে খারাপ কথা শোনার সাথে সাথে অস্থির হয়ে যায় তার স্বামীর ব্যাপারে আস্থা হারিয়ে ফেলে এবং অল্প অতি অল্পেই অনেক সময় মানুষের সংসার জীবন ভেঙে যায় খাদিজা চাইলেই কিন্তু মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছেড়ে দিতে পারতেন তার কাছ থেকে তিনি তালাক নিতে পারতেন কারণ মোহাম্মদ সাল্লাহ আসলাম কোন ধনী লোক ছিলেন না যে তার কাছে আহ পরে থাকার কোন মানে আছে বরং খাদিজা নিজেই অনেক ধনী ছিলেন তার কোন ঠেকা পড়েনি যারা সাল্লাহাম সে সংসার করতেই হবে কিন্তু এটা হচ্ছে তার ইমান যে তিনি সত্যকে ভালোবেসেছেন তিনি মানুষের রক্তচক্ষুকে মানুষের আঙ্গুলকে তিনি ভয় করেননি সমাজকে তিনি পাত্র দেননি তিনি জানতেন একটা জিনিস আল্লাহ রসুল সাল্লাহলাম সত্যনবি তাই তিনিটাকে তাই তিনি তার পাশে থাকবেন এবং তাই করেছেন ফাতিমা আলী আল্লাহ আনহা ছিলেন আসরুল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের একজন সবচেয়ে প্রিয় মানুষদের একজন তিনি ফাতেমার ব্যাপারে তার যে ভালোবাসা সেটা কখনোই আহ বলা বাহুল্য সবসময় তিনি প্রকাশ করে এসেছেন তার ভালোবাসা এই ফাতিমা এই ফাতিমার ব্যাপারে আমরা দেখি যে ফাতেম আনহা ছিলেন একজন প্রচন্ড সংসারে একজন নারী যখন রাসুল্লাহ রাষ্ট্রপতি হলেন মদিনার নেতা হলেন নেতা কিন্তু যে তার হাতে অনেক সম্পদ তার যত সম্পদ সবকিছুই তার হাতের নিচ দিয়ে যাওয়া করে আমরা জানি একটা চমক বুখারিতে যে আলী তার স্ত্রী কথা বর্ণনা করছেন মনটা ছিল অনেকটা এমন যে আলী বলছেন যে ফাতেমা খুব কঠোর পরিশ্রম করতেন যে কারণে তার হাত লক্ষ খসখসে হয়ে যেত কুয়া থেকে পানি তুলতে তার ঘরে ঘাড়ে গিয়েছিল ফার ঘরে ঘর পরিষ্কার করতে করতে তার পোশাক ময়লা হয়ে গিয়েছিল এমন একটা কঠিন একটা অবস্থায় ফাতিমা সরি আলী আলী আসুলামের কাছে একটা একটা দাস দাস চাইলেন যেন একজন দাস বা দাসী যেন ফাতিমাকে সাহায্য করতে পারে ঘরের কাজে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এটা ছিল রাসুল্লাহর পক্ষ থেকে তার মেয়ের জন্য গিফট একজন রাষ্ট্রপতির কন্যা হিসেবে মদিনার অধিপতির কন্যা হিসেবে আমরা জানি মদিনায় পাঁচ বছর ছয় বছর পার হওয়ার পরে কিন্তু মদিনায় যথেষ্ট পরিমাণে সম্পদ আসা শুরু করে যেহেতু মুসলিম জিহাদ অনেকগুলো গণিমত অর্জন করে অনেক সম্পদ অর্জন করতে শুরু করে রাসুল্লাহ চাইলেই দিতে পারতেন একটা দাস ফতিমা চাইলেই নিতে পারতেন তাকে সেবা করার জন্য লোকের অভাব থাকতো না তাদের টাকা পয়সার কোন সমস্যা হতো না কিন্তু তারা সংসার জীবনটাকে বেছে নিয়েছিলেন কষ্টের জীবনটাকে তারা বেছে নিয়েছিলেন এটাই হচ্ছে পার্থক্য যে আমরা আহ আরামপ্রিয় এবং সামান্য আরাম আরামের সন্ধান পেলেই আমরা দিনের সাথে করা শুরু ইসলামের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাই যেটা এই চার ছিলেন না তারা সমাজের পেশার উপেক্ষা করেছেন তারা দুনিয়ার লোভ উপেক্ষা করেছেন এটা সবাই পারে না এবং যারা পেরেছে যারা পারে তারাই হয় শ্রেষ্ঠ দ্বিতীয়ত যে আলোচনাটা আছে সেটা হচ্ছে এই চার নারীর ক্যারিয়ার নিয়ে এই চার নারীর পেশা কি ছিল এই চার নারীর প্রত্যেকে ছিলেন সংসারী প্রত্যেকে হাদিজের ব্যাপারে আমরা বলতে পারি যে তিনি ব্যবসায় ছিলেন কিন্তু আসলে তিনি সরাসরি ব্যবসা করতেন না তিনি ব্যবসার জন্য অন্য একজনকে নিয়োজিত করেছিলেন কিন্তু মূলত তিনি একজন সংসারী নারী ছিলেন আমরা এবার একটু চিন্তা করি যে আমাদের এই সময়ে আমাদের সময় যদি একটা করা হয় সেরা চার নারী বা সেরা দশ নারীর একটা তালিকা তৈরি করা হয় তাহলে কারা সেই তালিকায় স্থান পায় এই তালিকায় স্থান পায় মূলত সেই সব নারী যারা ক্যারিয়ারে অনেক উন্নতি করেছে অর্থাৎ ঘরের বাইরের কাজে চাকরি বা ব্যবসা বা পড়াশোনা বিখ্যাত হয়েছে অনেক সেলিব্রিটি অভিনয় নাটক সিনেমা এরাও আসতে চলে পারে তো আমরা দেখি যে ইসলাম যে চারজন নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছে তাদের শ্রেষ্ঠতা তাদের পেশা আর আমাদের বর্তমান জমানায় সে সেরা নারীদের পেশা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত দুটো দৃষ্টিভঙ্গির মাঝে আকাশ পাতাল তফাত তো আমরা বুঝতেই পারছি আসলে যে ইসলাম নারীকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দেয় বা যে বিষয়গুলোকে ইসলাম সফলতা বা ব্যর্থতা বলে মনে করে আমরা সেগুলোকে ব্যর্থতা বা সফলতার সফলতা বলে মনে করি না উল্টো অনেক ক্ষেত্রে এমনটাই হচ্ছে আজকে আজকাল যে ইসলাম যেটাকে যার মাধ্যমে সফলতা সম্মানিত ইসলাম দুঃখিত ইসলাম যেটাকে দায়িত্ব হিসেবে অর্পণ করছে মানুষের হাতে নারীদের হাতে আমরা সেটাকে অপসন্দ করছি যেমন ইসলামে নারীদের হচ্ছে বাচ্চাকে বড় করা এবং সংসার সামলানো বর্তমানে আমরা দেখব যে এই কাজটাকে সবচেয়ে নিচু চোখে দেখা হয় সবচেয়ে সবচাইতে নিচু চোখে দেখা হয় দুটো এই কাজকে যে কারণ আমরা দেখি যে আমাদের ঘরের কাজের বুয়াদের বেতন সবচেয়ে কম তার এই কাজটাই করে বাচ্চা কাচ্চা সামানোর ব্যাপারে হেল্প করে এবং ঘরের কাজগুলো করে তাদের সাফল্যের মানদণ্ডের মানদণ্ড হিসেবে মনে করে নারীদের ক্ষেত্রে সেটা হচ্ছে নারীরা ঘরের বাইরে কাজ করবে এবং নারীরা ঘর উপার্জন করবে তারা বলছে নারীদের সম লাগবে পুরুষের সমান হতে হবে পুরুষের পুরুষ যা যা করবে নারীদের ঠিক তাই তাই করতে হবে এর মাধ্যমেই তারা নারীদের সাফল্য খুঁজে তো এখানে আমরা দেখছি যে ইসলামের নারীদের যে দায়িত্ব কর্তব্যগুলো দেওয়া হচ্ছে ইসলাম ইসলাম থেকে সেগুলো সেকুলার ধর্মের সাথে মিলে না আমাদের যে বর্তমান সেকুলার ধর্ম বা নারীবাদীদের যে আশা আকাঙ্ক্ষা বা দাবি সেগুলোর সাথে ইসলামের অনেক অমিল তো প্রশ্ন হচ্ছে যে সেকুলারদের দৃষ্টিভঙ্গিটা আসলে কতটুকু সঠিক বা ইসলামের দৃষ্টিভঙ্গি সঠিক আমরা কিভাবে আসলে নারীকে দেখতে চায় তারা মূলত নারীদেরকে যেটা দেখাতে চায় তারা নারীদেরকে আসলে পুরুষের সাথে তুলনা করে ধরুন পুরুষ ঘরের কাজ করে তাই নারীকেও ঘরের কাজ করতে হবে পুরুষ উপার্জন করে তাই নারীও উপার্জন করবে নারী উপার্জন না করলে নারীর কোনো দাম থাকবে না তাদের তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ তারা আসলে নারীদেরকে তুলনা করে পুরুষের সাথে এখানেই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে তারা নারীদের নারীকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না তারা নারীদের নারীত্বকে কদর করতে পারে না তারা বুঝতে পারে না যে নারীর বিশেষত্ব হচ্ছে নারীত্বে আর পুরুষের বিশেষত্ব পুরুষত্বে নারীকে পুরুষ বানাতে চাইলে বা সেকুলারদের সংকীর্ণ এবং যেটাকে আমরা বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে যে তারা নিজেদেরকে নিচু ভাবতে ভাবতে এখন তারা পুরুষের সমান হওয়ার মাধ্যমে তারা মনে করে তারা উঁচু হয়েছে উঁচু অবস্থানে পৌঁছাতে পেয়েছে। তো সমস্যাটা হচ্ছে এখানে যে তারা নারীদের নারীকে আল্লাহ তালা নারীকে যে সব বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন যেটা শুধু নারী মধ্যে আছে সেগুলোকে তারা কদর করতে পারে না তারা শুধু যেটা চেনে সেটা হচ্ছে অর্থ উপার্জন এবং পুরুষের সাথে প্রতিযোগিতার একটা আমার মানসিকতা এটার কারণেই তাদের মধ্যে আজকাল যে নারীকে পুরুষের মতো বানাতে চাওয়ার প্রবণতা এবং এটাকে তারা একটা সম্মানের আহ বলে মনে করে এখন আমাদের মুসলিমদের একটা জিনিস বুঝতে হবে আমরা এখনকার উপরে প্রচন্ড পরিমাণে ইসলাম নারীকে হেয় করে ইসলামের নারীদের মর্যাদা নেই পুরুষরা ইসলাম পুরুষদের মতো ইসলাম নারীদেরকে অনেক ধরনের অর্থহীন অভিযোগ তারা আমাদের দিকে আঙ্গুল তুলছে আমাদেরকে বুঝতে হবে যে তাদের এই অভিযোগ গুলো সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের ইসলাম নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট নাই মুসলিমরা যে কারণে আজকে তাদের এই অভিযোগ বা তাদের এই যুক্তিগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয় তো আমরা আমাদের মুসলিম বোনদেরকে তাদের কথা মত বাড়াতে চাচ্ছি বা আধুনিক আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেই আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের নারীদেরকে আমরা বড় করার চেষ্টা করছি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে এই পার্থক্যটুকু আমাদের বোঝা চাই যে আসলে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কখনোই ইসলামের হুকুম হকাম বা বিধানগুলোকে আমরা আসলে বুঝতে পারবো না এবং আমাদের কাছে সেগুলো ভালো লাগবে না আল্লাহ তালা বলেছেন তিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মপ্রচেষ্টা তোমাদের কর্মপ্রচেষ্টা ভিন্ন প্রকৃতির বিভিন্ন ধরনের তো একটু করে করি নারী এবং নারী এবং পুরুষের পার্থক্য আমরা অনেকেই মনে করি বয়সন্ধির পর থেকে আসলে বয়সন্ধির পর থেকে না বরং নারী এবং পুরুষের পার্থক্য শুরু হয় মায়ের পেট থেকে যখন একজন সন্তান মা গর্ভধারণ করেন তার ছয় থেকে সাত সপ্তাহ পরেই আস্তে আস্তে তার যে ছোট্ট শিশু বা সেটা শিশু হয়তো তার মধ্যে যখন মস্তিষ্ক বাচ্চা শিশু শিশু এবং মস্তিষ্ক গড়নের শুরুর সাথে সাথে তাদের মধ্যে পার্থক্যগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে একটা বাচ্চা শিশু ছেলে শিশু আহ মস্তিষ্কের যেভাবে কাজ করে মস্তিষ্ক একটা ক্ষেত্রে কাজ করে না এখানে তো এই ব্যাপারগুলো আরো প্রকট হয়ে পড়ে আরো সহজ হয়ে ধরার পরে যখন বাচ্চা জন্ম নেয় একটা বাচ্চা সে যে ধরনের খেলনা পছন্দ করে একটা ছেলে শিশু কখন একটা মেয়ে শিশু সেই ধরনের পছন্দ করে না একটা ছেলে শিশুর নেচার বা অভ্যাস গুলো স্বভাবগুলো কখনো একটা মেয়ে শিশুর মতো হয় না এই বিষয়গুলো খুব বেশি করে প্রকট হয় ধরা পর কখন যখন যখন বয়সন্ধির সময়টা চলে আসে এই বয়সন্ধির সময় যখন আসে তখন নারী এবং পুরুষের পার্থক গুলো আরো বেশি স্পষ্ট হয় দুজনের মধ্যে তাদের পছন্দ অপছন্দ তাদের যোগ্যতা তাদের কার্যক্ষমতা তাদের সামর্থ্য সবগুলো দিকে পার্থক্যগুলো সুস্পষ্টভাবে ধরা পড়তে থাকে তারা কোন বিষয় পছন্দ করে তারা কাদের সাথে সময় কাটাতে তারা করে সময় পছন্দ এই অনেক পার্থক্য এবং আস্তে যখন তারা বড় হয় যখন বিয়ে হয় মা বাবার জীবন মানে অর্থাৎ যখন সন্তান তারা সন্তান যায় যখন একটা একটা কাপড় বা দম্পতি তখন আমরা দেখি এটা আল্লাহ ইন্দার সৃষ্টি করেছে নারীদেরকে নারীদেরকে ছাড়া কখনো একটা সন্তান লালন পালন করা সম্ভব নয় এই আবেগ যদি না থাকতো তাহলে আমরা দেখতাম না এই মানব সভ্যতা আমরা দেখতাম না অন্যদিকে আল্লাহ পুরুষ থেকে সৃষ্টি করেছেন একটু অন্যভাবে পুরুষরা হয় একটু আক্রমণাত্মক একটু বহির্গামী এবং সেই নারীকে প্রোটেক্ট করে এটাই এটা এটা আল্লাহ পুরুষ থেকে এভাবে সৃষ্টি করেছে এবং নারীদের সৃষ্টি করেছেন কিছুটা দুর্বল ভাবে শারীরিক ভাবে কিন্তু নারীর মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো পুরুষের নেই আর পুরুষকে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো নারীর মধ্যে নেই যেমন একটা পুরুষ বাইরে কাজ করতে পারে একটা মানসিক চাপ নিতে পারে যেটা একজন নারীর ক্ষেত্রে অতটা সম্ভব হয় না তো এই দুটোকে মিলিয়ে আল্লাহতালা মানব যেটাকে সৃষ্টি করেছেন কাজে পুরুষের মধ্যে যে গুণগুলো নেই সেগুলো নারীর মধ্যে আছে কিন্তু এর মানে এই না যে পুরুষকে নারীর মতো হতে হবে বা নারীর মধ্যে যে গুণগুলো নেই সেগুলো পুরুষের মাধ্যমে আছে সেগুলো অর্জন করার জন্য ব্যস্ত হলেও হবে না কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এটাই এটাই নিয়ম এটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম আছে কিন্তু আমরা যখন কথা বলবো তখন আমরা সাধারণ অবস্থা কথা বলব একজন একজন পুরুষ স্বাভাবিকভাবে জন্মের পর থেকে সবসময় দেখা যায় একটু আক্রমণাত্মক গোছের হয় বহির্গামী হয় নারীকে তা হয় না কিন্তু আমরা নারীদেরকে বাংলা পুরুষের মতো নারী এবং দেখা যায় যেসব পেশায় পুরুষরা ভালো করে সেসব পেশায় নারীরা সবসময় ভালো করে না বা নারীরা যেসব কাজে ভালো করে সেসব কাজে পুরুষরা ভালো করে না তো এই ব্যাপারগুলো আহ মজার যদি আমরা একটু ভালো কোনো সোর্স পাই এখান থেকে পড়াশোনা করার চেষ্টা করতে পারি যে নারী এবং পুরুষের মধ্যে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে পার্থক্যগুলো আছে এগুলো এগুলো এগুলো এগুলো আল্লাহ মানুষকে এভাবে দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আজকের এই নতুন বুদ্ধিজীবীরা এই নব বলা যেতে পারে নব বুদ্ধিজীবী যারা আছে সেকুলার বুদ্ধিজীবীরা বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করার চেষ্টা করছে তারা বলছে নারী এবং পুরুষ মধ্যে পার্থক্য নেই কাজেই তারা নারীকে দিয়ে এমন সব কাজ করাতে যাচ্ছে যেটা আসলে পুরুষের কাজ যে কারণে আজকে এখনকার সময়ে আমরা নারীদেরকে সুপার উইমেন বানানোর একটা অসম্ভব একটা চেষ্টা মেতে উঠেছে। যেটা আসলে ব্যর্থ ছাড়া আর কিছুই নিয়ে আসবে না কাজেই আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে আসলে নারীর সম্মান নারীর মর্যাদা নারীতে নারীর যেসব গুণ আছে নারী যে আছে সেই গুণ এবং সেই সামর্থ্য গুলোর বিকাশের ক্ষেত্রে তবে আমাদের এটা বুঝতে হবে নারীকে এবং পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন ভিন্ন দায়িত্ব দিয়ে করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের তারা বাইরে যায় তারা যুদ্ধ করে এখন আমরা নারীদেরকে নারীদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া কিছু না তারা যারা বলে আজকে নারী এবং পুরুষ সমান অথচ গত হাজার বছর ধরে মানব সভ্যতা যদি তারা সমানই হতো তাহলে কেন প্রত্যেকটা সমাজে পুরুষরাই নেতৃত্বের আসনে থাকে নারীরা কেন নেতৃত্বের আসনে থাকতে পারে না এটা কি জোর করে সবসময় সম্ভব নারীরা পুরো যদি সমানই হয় তাহলে নারীরাও তো একটা সময় সংসারের হোক সমাজের হোক বা রাষ্ট্রের হোক এটাই সত্য তো এটা নিয়ে আসলে অনেক কথা বলা গেছে আমরা যেহেতু বিষয়টা অনেক অনেক বড় একটা টপিক সেখানে আমরা যাব না এতটুকু মনে রাখার চেষ্টা করি যে নারীর সম্মান নারী নারীত্বের মাঝে আল্লাহ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে নারীকে বিকশিত দফা দেওয়া উচিত এবং পুরুষের ক্ষেত্রেও একই তৃতীয়ত যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে চারিত্রিক সততা মারিয়ামের চারিত্রিক সততা আমরা দেখি যে পশ্চিমা সমাজে চারিত্রিক সততা বিষয়ে আগে কিছু কথা বলি যে এই গুণটা হচ্ছে এমন একটা গুণ যেই গুণটা পৃথিবীর প্রতিটি সমাজে ইতিহাসের কথা বলছি প্রতিটি সমাজে ব্যাপকভাবে কদর করা হতো এমনকি সবচেয়ে নষ্ট সমাজে ওটা করা হতো যেমন আমরা একটা ঘটনা একটু মনে করার চেষ্টা করি যেটা ছিল আহ আল্লাহ আলহ্লামের সময় ঘটনা সেখানে ঘটনাটি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের হিন্দ ছিল একজন স্বাধীন নারী কোন একটা প্রসঙ্গে ব্যভিচার কথা হচ্ছিল আচ্ছা সম্ভব ঘটনাটা এমন যে ব্যভিচারের আয়াত নাজিল হয়েছে ব্যভিচার হারাম এই প্রসঙ্গে তখন হিন্দ বললো स्थीन नारी की व्याचार करते स्ीन नारी भिना जी तो, तत कले जीना कोनो भीशाय तो एक मसिक तत्कालीन मुस्रिक समे जीना व्याचारा क्योंकि जरा एक नीतिबानी समाज नोंग नोंगामी दूर रखें तात क्षेत्र खराब जदि मानस प्रैक्टिस छोड़ा কিন্তু সবাই জানতো যে কাজটা খারাপ দেখুন হাদিজা হাদিজাকে হাদিজা রাজি আনহাকে অনেক প্রশংসা করা হয় কারণ সেই সময় মক্কার সেই নোংরা সমাজে থাকা অবস্থাতেও তিনি কখনো দুশ্চরিত মানে কখনো তার চরিত্রের ব্যাপারে খারাপ কোন কথা শোনা যায়নি তিনি অত্যন্ত সচ্চরিত্র একজন নারী ছিলেন তো বোঝা যাচ্ছে যে যে সমাজে জিনা ব্যিচার সহজ ছিল সেই সমাজেও নিজে যারা চারিত্রিক সহায়তা বজায় রাখতেন তাদেরকে খুব সম্মানের চোখে দেখা হতো কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি একটু বদলে গেছে যে যারা চারিত্রিক সচতার ব্যাপারে সচেতন তাদেরকে অনেকাংশেই ব্যাকডেটেড বা ধরনের অনেক ধরনের ট্যাগ দিয়ে কথা বলা হয় আনস্মার্ট বা এই ধরনের তো যারা বিয়ের আগে এবং বিয়ের পরে নিজেদের চরিত্রকে নিজেদের চরিত্রকে নোঙ্গামি থেকে দূরে রাখেন নিজেদের সৎ সৎ বজায় রাখেন তাদের কদর ইসলাম সবসময় করে করে ইসলামের জিনা হচ্ছে একটি জঘন্য অপরাধ আজকে পশ্চিমা সমাজ এতটা নিচে নেমে গেছে যে এই নোংরা কাজটিকেও তারা ভালো মনে করতে শুরু করেছে তারা খুব অদ্ভুত এবং অস্বাভাবিক কিছু যুক্তি দিচ্ছে এবং তাদের এই জিনা ব্যভিচারে যে কালচার বিবাহ বহির্ভূত সম্পর্কে সম্পর্ককে তারা যেভাবে সাহায্য গ্রহণ করেছে তার পিছনে তাদের যুক্তি হচ্ছে যে একজন মানুষ সে পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষ যা খুশি তা করতে পারে এই বিষয়ে কিছু বলার নেই কোনজন একজন নারী যদি বিয়ের আগে ব্যবচার করে বা কোনো পুরুষ তাদের ইচ্ছা বা বিয়ের পরে করলো আসলে তাদের দেশে কোন শাস্তির ইয়ে নেই শাস্তির ব্যবস্থা নেই তো এর আসলে প্রতিক্রিয়াটা কোথায় এখানে প্রথম যে ভুল বা তাদের যে তাদের মূল যে জায়গাটা তাদের বোঝার আছে বা তারা যে জায়গাটাতে আসলে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে সেটা হচ্ছে একটা সমাজে এভাবে লাগান ছাড়া ভাবে স্বাধীনতা যদি মানুষের সাথে তুলে দেওয়া হয় তাহলে সেটা কখনোই ভালো ফল বয়ে আনে না একটা সমাজের কথা আমরা চিন্তা করি যে সমাজে জিনা ব্যভিচার খুব সাধারণ একটা বিষয় প্রথমত জিনা এবং ব্যভিচার হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধকে নষ্ট করে দে এক নম্বর দুই নম্বর হচ্ছে পারস্পরিক বিশ্বাস প্রতি এবং যেই সমাজে শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে না সেই সমাজে কি হয় সেই সমাজে প্রথমত পরিবার বলে কিছু থাকে না কারণ পরিবার মানেই হচ্ছে পারস্পরিক বিশ্বস্ততা পারস্পরিক একটা চুক্তি স্বামী এবং স্ত্রী সবভাবে জীবন যাপন করবে সন্তানকে বড় করবে এটা হচ্ছে এটা কখনো ফ্রিডম বা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে অর্জন করা সম্ভব নয় এটা পারস্পরিক একটা বন্ধন বন্ধন মানে চুক্তি চুক্তির মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস তো যে সমাজ জিনে ব্য থাকে সেই সমাজে বিয়ে থাকে না পরিবার থাকে না দ্বিতীয়ত যে সমাজে শ্রদ্ধা থাকে না পারস্পরিক শ্রদ্ধা থাকে না সেই সমাজে নারীরা প্রচন্ড পরিমাণে সহিংসতার শিকার হয় যেটা আজকে পশ্চিমা সমাজে হচ্ছে পশ্চিমা সমাজ নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তাদের পরিবার কাঠাম কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে যখন একটা সমাজে পরিবার কাঠাম বলে কিছু থাকে না তখন মানুষের মনে শান্তি বলে কিছু থাকে না খনিকে সুখ থাকতে পারে যেটাকে বলে কিন্তু যেটাকে বলা হয় শান্তি সেই শান্তি মানুষের মনে থাকে না একজন নারী যিনি একজন যে একজন ব্যভিচারী নারী তাকে তার সমাজে কোনো ডান থাকে না তিরিশ পেরিয়ে যাওয়ার পরে তাকে কেউ বিয় করে না তাকে সবাই ব্যবহার করে তাকে সবাই ছুঁড়ে ফেলে চল্লিশের চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স যখন সেই নারীর হয় তখন সেই নারীর পাশে কেউ থাকে না কেউ তাকে বিশ্বাস করে না কেউ তাকে দেখাশোনা করে না কেউ তাকে দেখবে কিন্তু আমরা সেটার বিপরীতে আমরা চিন্তা করি মুসলিম সমাজের কথা যেটা আমরা সবসময় দেখে এসেছি যে পরিবার ভিত্তিক সমাজ এবং পরিবার পরিবার তখনই একটা সমাজের ভিত্তি হওয়া সম্ভব যখন একটা সমাজের জিনা ব্যভিচার থাকে না কারণ তখনই মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাসগুলো থাকে পরিবার গুলো টিকে থাকে কারণ পরিবার টিকেই থাকে বিশ্বাসের পরে তো এই ধরনের একটা সমাজ আমাদের বা মা বা আমাদের দাদি নানীদের কথা চিন্তা করি যে যখন একজন একজন একজন নারী ব্যভিচারী না হয় একজন মা হন যখন একজন স্ত্রী হন তখন তাকে দেখাশোনা করার জন্য তাকে প্রোটেক্ট করার জন্য তার স্বামী থাকে তার সন্তান থাকে তার নাতি নাতনি তাকে দেখাশোনা করে তাকে ভালোবাসে তিনি সম্মানের একজন তিনি সম্মান পান মানুষ তিনি মর্যাদা পান মানুষের কাছে তার পঞ্চাশ বছর বয়স হতে পারে কিন্তু তাকে কেউ ভুলে যায় না কিন্তু একজন ব্যভিচারী নারী তাকে কেউ পাত্তাও দেয় না সম্মান করে না ছুঁড়ে ফেলে কিন্তু যদি কেউ পেতে না চায় কেউ যদি পশুত্বের জীবনকে বেছে নেয় তবে তারা বেছে কিন্তু মুসলিমরা এই কাজ করতে পারে না জিনা হচ্ছে একটি জঘন্য অপরাধ মুসলিমদেরকে অবশ্যই এই জঘন্য অপরাধ থেকে দূরে থাকতে হবে না হয় একটি কথা আমরা হয়তো মনে থাকতে পারে যখন মারিয়াম জন্ম নিলেন সরি আইসা জন্ম নিলেন তখন মারিয়ামকে বলা হলো তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকে দাও তো আমরা জানি খেজুর গাছ কতটা শক্ত খেজুর গাছে ঝাঁকে দিলে খেজুর পড়ে না কিন্তু খাও একজন গর্ভবতী যিনি মাত্র সন্তানকে প্রসব করেছেন তার শারীরিক অবস্থা থেকে মারাত্মক দুর্বল প্রচন্ড দুর্বল সেই অবস্থায় মারিয়ামের ঠিক তেমন একটা অবস্থায় মারিয়ামকে বলা হচ্ছে তুমি গাছের গুড়ি ধরে খেজুর গাছের গুড়ি ধরে ঝাঁকা দাও যেমন তেমন গাছ না খেজুর গাছ তাহলে তোমার পাকা ফল পড়বে তো কেন মারিয়ামকে এইরকম একটা শোচনীয় অবস্থার কাণ্ডকে ধরে না এখানে আসলে কাণ্ড ধরে নাড়া দেওয়াটা উদ্দেশ্য না বা খেজুর গাছ ধরে নাড়া দাওটা উদ্দেশ্য না আক্ষরিক ভাবে আমরা বিষয়টা এমন না যায় একজন প্রসূতি নারী তাকে অনেক কাজ করতে হবে গল্প আহ প্রসব করার পরপরই আসলে আল্লাহ তালা চান যে বান্দা তার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুক যেন সে করে ততটুক করে এরপর আল্লাহ তাকে সাহায্য করবেন হয়তো কিন্তু খেজুর ঠিকই এসেছিল খেজুর ঠিকই মাটিতে পড়েছিল তো আল্লাহ দেখতে চেয়েছেন মারিয়াম তোমার যদি এতটুকুই সামর্থ্য থাকে যে একটা খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দিবে সেটাই চেষ্টা করো আমি তোমাকে আমি আমি বাকি বিষয়টা আমি দেখব তো আমরা আজকে আমরা এমন একটা সমাজে আছি যে আমাদের ইসলামের এক একটা ইবাদত যেগুলো একদম যেগুলো করতেই হবে যেখানে আমাদের কোনো ধরনের আহ দ্বিতীয়বার চিন্তা করার কোন অবকাশ নেই সেই ধরনের ইবাদত গুলো সেই ধরনের আমলগুলো করার আগে আজকে আমরা দশবার চিন্তা করছি দশবার চিন্তা করছি দায়ী রাখবো কিনা বা হালাল চাকরি হারাম চাকি ছেড়ে দিব কিনা অথচ এগুলো একদম বেসিক একদম মৌলিক কিছু জিনিস তো আল্লাহ তাল আসলে বলছেন একটা মেসেজ দিচ্ছেন এই ঘটনার মাধ্যমে যে বান্দা যদি একটা কাজ করে আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দেবেন পরবর্তী কাজগুলো তিনি সহজ করে দেবেন কিন্তু তার সামর্থ্যের মধ্যে যেটা আছে সেটা তাকে করার জন্য চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করে তাহলে আল্লাহ সাহায্য আসবে না আমরা যদি একটা আমল করি चेष्टा कर चलो क्या प्रथम स्टेप स्टेप प्रथम पदक्षेप पान्डा के प्रथम चेष्ट करते मारियम से अवस्था তার অতটুকুই হয়তো সামর্থ্য ছিল যে খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দেওয়ার চেষ্টা করবেন তিনি দিয়েছিলেন তিনি আল্লাহ তাকে খেজুর দিয়েছেন আল্লাহ তাকে পানি দিয়েছেন ঝর্ণা বানিয়ে দিয়েছেন ঝর্ণা করতে পারি না আল্লাহ তার একজন বান্দির জন্য একটা ঝর্ণা বানিয়ে দিয়েছেন ঝর্ণা এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন তার মর্যাদা রক্ষা করেছেন এমন এক সন্তান দিয়েছেন যিনি জন্মের পরে কথা বলে উঠেছিলেন ইন্নি আবদুল্লাহ সবার মুখ তিনি এক কথায় বন্ধ করে দিলেন कथा सबाई चुप हो जाते बाध्य हल तो आल्ला सहाय कर प्रथम पदीस हादिस बद्लहर का हेटे जाए दौड़े पा जो आगए दस पागे आसेंथर चेट जतटुक आदि चेष्टा करी आल्ला अवश्य कर वादा डियार प्रजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू इलैक। मीडिया डट अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश रईन ड्रप्स मीडिया अथवा यूट्यूब चैनल